আপনি বলে দিন তোমরা যদি কি মহাবত কর তাহলে আমার অনুসরণ করবেন আর তোমাদের গুণাগুলাকে মাফ করে দেবেন আমরা আল্লাহ তালার মোহাবত করি কিনা মোহব্বত করি আশা তো করি মহব্বত করি বলে কদ্দূর করি কাজে কর্মে সেটা তো অনেক ব্যাপক এবং বিশাল একটা বিষয় কিন্তু মনে তো আশা যে আল্লাহকে মহব্বত করি তো আল্লাহকে মহাব্বত করতে হলে আমার অনুসরণ করো আপনি বলে দিন আল্লাহর নবী করিম সাল্লা সাহেবের অনুসরণ করতে হবে ওনার তরিকাকে ওনার সুনতকে ওনার জিন্দগিকে ওনার সিরাতকে প্রত্যেকটি আমরের মধ্যে হাদিস অনুযায়ী সুনত অনুযায়ী করতে হবে কোন আমন এর বাইরে হলে আল্লাহ তালার মোহাবত পাওয়া যাবে না আর তোমাদের গুনা মাফ পাওয়ার জন্য করে অনুসরণ করতে হবে অল্লাহ গাফুর রাহিম তাহলেই যে আল্লাহ তালা গাফুর এবং রাহিমের সেফাতগুলো আমাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন সেগুলার আমরা মোস্তাহেক হব তিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন পরের আয়াতে আবার আল্লাহ তালা রিপিট করছেন আবার রিপিট করছেন তো মহব্বত করে কেউ বেশি করে কেউ কম করে কিন্তু কেউ মহব্বত কম করলেও সুনতকে অনুসরণ না করে উপায় নাই আবার আল্লাহ তালা রিপিট করছেন কুলআতি রসুল আপনি আবার বলে দেন বলেন বলেন যে আল্লাহর কথা মানো আর আল্লাহর রসুলের কথা মানো আল্লাহর কথা শুনো আল্লাহ রসুলের কথা শুনো আল্লাহর তরিকা মতো চলো নবী করিম সালিক কেউ যদি এই কাজ করতে অস্বীকার করে যে না এত আল্লাহর কথা মানতে পারবো না এত শুনত চলতে পারব না তাহলে তার অবস্থা কি হবে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদেরকে মহাব্বত করেন না কেউ যদি আল্লাহ এবং তার রসুলের তরিকায় চলতে বললে উল্টা চলে তাহলে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় তাহলে কোন ফাঁকে দিয়ে মানুষ কাফের হয়ে যাবে আল্লাহ এবং তার রসুলের তরিকার কথা বলা হচ্ছে এই হচ্ছে আল্লাহ তালার শরিয়ত এই হচ্ছে আল্লাহ তালার হকুম এই তরিকায় নবী করিম সাল্লা সাল্লাম আমল করেছেন এই তরিকায় তার সুন্নত এইটা ধরেন সে বলে না ওইটা না আরেকটা ধরবো তাহলে তার কি উপায় হবে এখানে পরিষ্কার করে মেসেজ দেওয়া হয়েছে এবং এই যে নবী করিম সাল সুন্নতকে ফলো করা অনুসরণ করা এটা হচ্ছে সুন্নত তাই না আমাদের জীবনে সুন্নতকে অনুসরণ করতে হবে আর সুন্নতের বিপরীত যে জিনিস আছে সেটা থেকে সরে আসতে হবে সুন্নতের বিপরীত কি বেদাৎ সুন্নতের বিপরীত কি বেদাত এবং সুন্নত নামেই বেদাঁত আসে বেদাত কিন্তু বেদাতের নামে আসতে চায় কেউ যদি এমন কোন বেদাতে আমল নিয়ে আসে আর বলে যে চলেন একটা বেদাত করি কে কে রেডি আসেন কেউ করবে না প্রচন্ড বেদা যে সেও করবে শুনবে না কথা হ্যাঁ বেদাত করব কেন সে মনে করে কি সে সুন্নত করছে এখন এই জন্য কেরাম এইগুলোর উপরে বিস্তারিত আলোচনা করেছেন আরবি ভাষা ইমাম সৈয়দ ই রহমতুল্লা আলই একটা কিতাব লিখেছেন সেটা হচ্ছে আল্লা লিৎতে বা অনুসরণ করার হুকুম আর বেদা থেকে নিষেধ বিষয় নিয়ে আব্দুর রাহিম রহমতুল্লাহ আলী তিনি এই কাছাকাছি লাইনে একটা কিতাব লিখেছেন সেটার নাম কি সুন্নত ও বেদাৎ এই কিতাবগুলো কিছু কিছু পড়া দরকার বাংলাটা অন্তত পড়া দরকার আপনাদের হাতের কাছে ইসলামিক বুক শবগুলো তালাশ করবেন সুনত ও বেদাত এই কিতাবটা পড়লে সুনত কী জিনিস বেদাত কি জিনিস আমাদের বুঝে আসবে তখন আমরা সুনতের নামে বেদাতের ভিতরে ঢুকব না যেটা বললাম অনেকেই বেদাতের আমল করে খুব আগ্রহ সহকারে খেয়াল করে করে কিন্তু এটা বেদাত এটা বুঝে না বুঝার জন্যে বেদাত কি জিনিস এটা বুঝতে হবে তাহলে এই আয়াতগুলোর অপোজিশনে গেলে আল্লাহ এবং তার রাসুলের হুকুমের বাইরে গেলে হয় মাসিয়াত হবে নতুবাস বেদায়াত হবে হাদিস অনুযায়ী কাজ না করে অন্যরকম করলে হয় গুণা হবে নতুবা বেদাত হবে ও তুনা এখন গুণা যেটা বেদায়াত নয় এরকম গুণা আছে নাকি আছে যেমন কেউ যদি সুদ খায় এটা কি গুণা না বেদাত গুনা এখানে বেদহাত কিছু এটা সুদ খায় ঘুষ খায় জেনাবা বিচার করে এগুলো কি আর বেদাত হচ্ছে ওই কোন বেদাত বলে না বেদাত হচ্ছে লোকেরা খুব নেকামল মনে করে করে। খুব নেক নেকামল মনে করে করছে একটা মাজারের কাছে গিয়ে কত আমল করছে মাদার চতুর পাশে বসে কোরআন শৈবনীতলা করছে নামাজ পড়ছে জিজ্ঞাসকার করছে সে মনে করে কি ভালো কাজ করছি আমি কত এ বাদাতে নিয়ত সে করছে এটা এই যে নেক আমল কে মনে করছে অথচ এটা নেক আমল নয় কারণ শূন্যতের খেলাফ যার কারণে সেটা হয়ে গেল কি বেদাত এটাও গুণা কিন্তু এই গুণাটার একটা ঠিকানা আছে গুনাটার একটা টাইটেল আছে সেটা হচ্ছে বেদাত এখন ইমামা সৈতী রহমতুল্লাহ আল এর কিতাব থেকে আমরা একটু শুনব যে এই বেদাৎ আচ্ছা বেদাতে একটি শাব্দ করি বেদা আতের নতুন আবিষ্কার বা দাল আইন তিনটা লেটা তিনটা হারফ মিলে বেদা হয় এবং এই বেদাৎ শাব্দিক ভাবে অসুবিধা নাই কিন্তু পারিভাষিক ভাবে অসুবিধা আছে শাব্দিক ভাবে আল্লাহাতের শব্দের মূল রুট থেকে মূল ধাতু থেকে আল্লাহ নাম হচ্ছে আকাশ জমিনের সর্বপ্রথম সৃষ্টিকর্তা যিনি আকাশ জমিকে সৃষ্টি করার বিষয়টাকে যিনি প্রথম করেছেন বাদিয়া কিন্তু শরীয়তের পরিভাষায় বেদাত হচ্ছে দিনের নামে নেক কাদের নামে এমন কিছু করা যেটা সুন্নতের বিপরীত নবী করিম সাল তরিকার বিপরীত তার সঙ্গে সাংঘর্ষিক সেটা হচ্ছে বেদাৎ এবং এই বেদাতে আরেকটি শব্দ আর বিচার আছে হাদাস এহদাস সে বিষয়ে একটি হাদিস নবী করিম সাল্লামের সাথে করেছেন মান ফি মা মানহু রাদ ফাহরমস যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে কিছু নতুন জিনিস নিয়ে আসল দিন ইসলামের মধ্যে নতুন জিনিস ঢুকিয়ে দিল আমলের মধ্যে একটা নতুন আমল আবিষ্কার করল তাহলে এই নতুন আমলটার উপায় কি হবে তিনি বলে গিয়েছেন ইন অ্যাডভান্স রাদ সেটা রদ করা হয়ে যাবে রদ অর্থ কি প্রত্যাখ্যান হয়ে যাওয়া প্রত্যাখ্যাত হওয়া ফেরত দেওয়া কখনো কবুল করবেন না আল্লাহ তারা রদ করে দেবেন দিনের নামে শরীরতের নামে নেক আমলের নামে একটা এরকম আমল আবিষ্কার করলে একটা এক্সাম্পল আমরা দিলাম যে মাজারের পাশে গিয়ে মাজারকে সুন্দর করে সাজিয়ে একেবারে সেখানে সামিয়ানা টাঙ্গানো বাতি জ্বালানো এগুলো সবগুলো কি বেদাত আর যারা এগুলো করে তারা মনে করে অনেক সব হবে নেক আমল মনে করছে তাহলে এই আমলটা বেদাত এই আমল নবী করিম সাল্লাম করতে নিষেধ করেছেন সাহাবাইকারকে নিষেধ করেছেন ওনারাও করেনি ওনারাও নিষেধ করেছেন আর এর বিপরীত আমাদেরকে বলা হচ্ছে তোমরা সুন্নতকে আমল করো ওয়াতী আত রাসুল বেদায়তের ব্যাপারে আরো কঠোরভাবে নবী করিম সাল্লাম মোহাম্মদকে সতর্ক করেছেন আপনারা প্রায় খত ইমামদের কাছ থেকে খতিবদের কাছ থেকে শোনেন সে কুল্লো বেদ কুল্লা বেদা আত কিন্তু প্রত্যেকটি বেদা গোমরাহি আর এই প্রত্যেকটি গোমরাহী মানে পথ ভ্রষ্টতা দিন ইসলাম থেকে দূরে চলে যাওয়া ইসলামকে মিস করা পথ অর্থ হচ্ছে ইসলামকে মিস করা গোমরাহি ইসলামের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাওয়া রওনা করেছিল ইসলামের রাস্তায় কথা কথা ছিল জান্নাতে যাওয়ার কিন্তু ইসলামের রাস্তা সেরাতুল মুস্তাকিম ছেড়ে অন্য রাস্তা রওনা করে দিয়েছে ইসলামের রাস্তায় উঠে গেলেই গ্যারান্টি নাই যে শেষ পর্যন্ত পৌঁছবেন উল্টা দিকে চলে যেতে পারেন সে ব্যাপারে হাজিস আছে আসবে একটু পরে ইনশাল তাহলে তিনি খুব সাবধান করেছেন খবরদার বেদার থেকে দূরে থাকো এই আল্লাহ তালা অনেক আয়াতে নবী করিম সাল্লাহ সুন্নতের উপর টিকে থাকার জন্য বারে বারে বলেছেন আমরা তো এই আয়াতে সুরা আল ইমরানের ৩১ বত্রিশে শুনলাম সুরা আনফাল ২০ বিশ থেকে ২৪ নম্বর আয়াতের মাঝখানে আছে সেখানে আল্লাহ বলে হে ইমানদার লোকেরা আল্লাহর কথা মানো আল্লাহকে অনুসরণ করো আর তার রাসুলের কথা মানো রাসুলের কথাকে কে অনুসরণ করো আর খবরদার এই রাস্তা থেকে দিকে চলে যেও না ওয়ান তুমাউন তোমরা শুনলে তোমরা কোরআন হাদিসের কথা শুনে এগুলোর উল্টো কোন রাস্তায় যেও না খবরদারিম হে ইমানদা লোকেরা সারা দাও আল্লাহর ডাকে এবং আল্লাহর রাসুলের ডাকে যখন তোমাদেরকে ডাকেন যার মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে আল্লাহ এবং তার রাসুলের কথা হুকুম তরিকা আমল করার ফর্মুলা যখন বলা হয় সেদিকে তোমরা আস সেই ডাকে সাড়া দাও উল্টা দিকে যেও না এই ডাকে সাড়া দিলে এই পথে চললে তোমাদের জীবনটা তোমাদের সত্যি আলোকিত হবে তোমাদের জীবনটা আসলেই সুন্দর জীবন পাবে তা না হলে তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে সুরাল হাসরের সাত নম্বর আয়ত আল্লাহ তালী সাত করেছেন হুফান, তাহু আল্লাহ ওমানুমানোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে ধরো ভালো করে আর যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলোর থেকে দূরে থাকো। তিনি থাকতকে অনুসরণ করতে বলেছেন অনুসরণ করো তিনি বেদার থেকে দূরে থাকতে বলেছেন বেদাত থেকে দূরে থাকো এখন এই যে একটা আয়াত আছে একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ এই দিন ইসলামের সঠিক পথের পরিচয় দিচ্ছেন ও আন্নাহাদা সেরাতি আর নিশ্চয়ই আমার এই রাস্তা মুস্তাকিম খুব সরল খুব সোজা যে সেরাতুল মুস্তাকিমের জন্য আমরা এভরিডে আল্লাহ তালা কাছে দরখাস্ত দেয় এরাতস্তাকিম সেই সেরাতুল মুস্তাকিমের কথা আল্লাহ তালা নিজে সুরা আল আনামে ১৫৩ তেপ্পান্ন বারতে সেরাতুল মুস্তাকিমের আর একটি পরিচয় দিচ্ছেন আমার এই যে রাস্তা এটা হচ্ছে সোজা মুস্তাকিমান উহ এই রাস্তাকে তোমরা ফলো করো অনুসরণ করো এই রাস্তা ধরে চলো আর অন্যান্য অনেক রাস্তা আছে খবরদার কেউ ও রাস্তায় যেও না ওইসব রাস্তাকে ফলো করো না এই বিষয়ে আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করছেন আল্লাহ ওসিয়ত করেন আল্লাহ তালা ওসিয়ত করার কথার অর্থ কি ওসিয়ত তো মানুষ করে তার মতের আগে আল্লাহ তালার জন্য তো মৌত অ্যাপ্রোপ্রিয়েট নয় প্রশ্নই আসে না তাহলে তিনি ওসিয়ত করবেন কেন তো অসিয়ত এই জন্য বলেছেন শব্দটা যে একজন মৃত প্রায় ব্যক্তি মুমুষ অবস্থায় যদি একটি জরুরি কথা বলে সেই কথাকে তোমরা যেভাবে মানুষ হিসেবে তোমাদের গুরুত্ব দিয়ে শুনো আমি আল্লাহ তালার ওই রকম অসিয়তের মতো গুরুত্ব দিও আসলে তো অসিয়ত থেকে মানুষের অসিয়ত থেকে আল্লাহ তালার ওসিয়তটা আরো বেশি গুরুত্বপূর্ণ তাই না আল্লাহ আরো গুরুত্বপূর্ণ হবে গুরুত্ব দেওয়ার জন্য যে ওসিয়তের জরুরি মনে করা যায় অর্জন করতে পারবে তাহলে তাকুয়া অর্জন করতে হলে বেশি করে শূন্যতার আমল করতে হবে আর নিজের জীবনে কোন বেদাৎ থাকলে তা থেকে সরে আসতে হবে এই আয়াতের একটা সানে নজরে একটা হাদিস আছে বা একটি হাদিস এই আয়াতকে আরো মোর ব্যাখ্যা করেছে সে হাজি বর্ণনা করেছেন সাহাবি আবদুল্লাহ ইবন রাজি আনহু তিনি বলেন একদিন আমরা কিছু সাহাবি যখন নবী করিমালামের পাশে বসা ছিলাম তিনি বসা থাকলে সুযোগ পাওয়া গেলে একটু নবী করিম কি করতেন দিন শিখানের সুযোগ কাজে লাগাতেন তিনি হাতে এক টুকরা খড়ি লাকড়ির বা গাছের ছোটখাটো একটা কাঠের টুকরা হাতে নিলেন নিয়ে মাটির মধ্যে লম্বা করে একটা টান দিলেন এরকম রেখা টানলেন রেখা টেনে বললেন এটা হচ্ছে হ্যাঁ দাসাবিল্লাহ এটা আল্লাহতালার পথ একটা সোজা একটা টান দিলেন সোজা টান দিয়েছেন কেন আল্লাহ রাস্তা সবসময় সোজা সেরাতিম ওই যে একটু আগে বলা হয়েছে তারপরে কি করলেন এই ডান এই রাস্তাটা থেকে এরপরে কিছু ব্রাঞ্চ রাস্তা বের করলেন রোড ব্রাঞ্চ রোড বার করলেন অনেকগুলো অনেকগুলো এতগুলো ড্র করে নিজে অঙ্কন করে দেখাচ্ছেন ক্লাসে যেভাবে বাচ্চাদেরকে ড্র করে বোর্ডের মধ্যে টিচার লেখায় বোঝানোর জন্য নবী করিম সাল্লাহ স্লাম তো সবচেয়ে বড় উত্তম শিক্ষক তাই না তিনি সবচেয়ে বড় উত্তম শিক্ষক তো এই তিনি শিক্ষা দেওয়ার পদ্ধতি আমাদেরকে শিখালেন সাহাবাদেরকে ড্র করে শিখালেন ড্রয়িং করার আমাদের ফায়দা বেশি মোর বুঝে আসে ব্ল্যাকবোর্ড নাই মাঠেতে ড্র করলেন আর বললেন এই যে ড্র করেছি ডানে বামে অনেকগুলো ডাইভার্সন অনেকগুলো ছোট ছোট পথ প্রত্যেকটি ব্রাঞ্চ রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে অপেক্ষা করে তোমাদের জন্য তোমরা যখন সেরাতুল মুস্তাকিম উঠো এখানে উঠলাম এটা শ্বাস করবো কোন জায়গায় গিয়ে একেবারে জান্নাতে গিয়ে শেষ হওয়ার কথা তোমরা যখন ওই রাস্তার সামনের দিকে যেতে থাকো শয়তান চায় না তোমরা সামনের দিকে তোর মুস্তাকিমে চলো সে চায় তোমরা ডানে যাও বা বামে যাও তারা অনেক চেহারা চামুণ্ডা লাগিয়ে দিয়েছে প্রত্যেকটি রাস্তার মুখে সে দাঁড়িয়ে আসে তোমরা যখন যাও ইয়াদহে তখন তারা শয়তানের ওই ওখানে যে ডিউটিতে আছে সে ডাকে দেখো এদিকে আসো তুমি তো জান্লাতে যেতে চাও এই পথে ঢুকো তাড়াতাড়ি জান্নাতে শর্টকাট যাওয়া যাবে অনেক তামশা আছে তো যে কেউ এরকম করে উকি মারে উকি ঝুঁকি মারে দেখতে চায় যায় একটু তাহলে তিনি বলেছেন যে একটু উকি ঝুঁকি মারবে সে তাদের ফেতনায় পড়ে যেতে পারে এগুলো সব ইগনোর করে শুধু সেরাতুল মুস্তাকিম যেতে হবে যেটা কোরআন এবং আসলো এই হাদিফের মধ্যে আরেকটি হাদিফর তিনি বলেন সোল্লাউবালা একদিন নবী করিম সাল্লাম আমাদের সঙ্গে নামাজ আদায় করলেন করে তিনি প্রায় সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন বসলেন আমাদের দিকে চেহারা ফিরে ঘুরে বসলেন ফাওয়াজানা বসলেনা বালিয়া আমাদের কি এমন একটা সাংঘাতিক ওয়াজ করলেন আমাদের সবার দিলের মধ্যে পৌঁছে গেল কথাটা যারা ফাতমিন হাল অয়ুন আতমিন হাল কুলুব আমাদের সবার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো এত সাংঘাতিক হৃদয় গ্রাহী কথা তিনি বললেন অন্তরে পৌঁছে গেল আর প্রত্যেকটি অন্তর একদম নরম হয়ে গেল তা হাজু ইলাইনা ইয়ারসুল্লাহ আপনার আজকের কথাটা আমাদের দিলে এমন ভাবে পৌঁছে গেল যে কথাগুলো বললেন মনে হচ্ছে যেন আপনি কি আমাদের কাছ থেকে সহসায় বিদায় নিয়ে নিবেন নাকি আচ্ছা এমন যদি হয় যে আল্লাহ আপনাকে উঠে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার ইন্তিকাল হয়ে যাবে তাহলে কি একটা ফাইনাল আমাদেরকে করবেন যে আমরা পরে আর গোমরা হবে না এরকম দুই একটা ফাইনাল কথা কি বলে যাবেন তাহলে এমন যদি হয় যে আমরা খুব সহসাই আপনাকে হারিয়ে ফেলি সাহাবাদের কি রকম আগ্রহ দেখতে পেয়েছেন দিনের জন্য। দিনের উপর টিকে থাকার জন্য আল্লাহকে ভয় করো যখন যেখানে থাকবো সেখানেই আল্লাহ তালাকে ভয় করবে কোন অবস্থাতেই তুমি পাবলিকলি প্রাইভেটলি গোপনে প্রকাশ্যে হাটে বাজারে নিজের ঘরে বাড়িতে নিজের একান্ত আপন কামরার ভিতরে সকল জায়গায় কি করতে হবে আল্লাহ তালার ভয়কে মনে রাখতে হবে অনেক সময় মসজিদের মধ্যে এসে কয়েকজন গুণা করবে করবে না এখানে এত মানুষ কিন্তু যখন নিজে প্রাইভেটলি কোন জায়গায় একা একা থাকে তখন হয়তো অন্য ধরনের গুণা হয়ে যেতে পারে সকল অবস্থা আল্লাহর ভয় করা তারপরে বললেন অসামী বা তাহ আর তোমাদের যিনি লিডার থাকবেন তোমাদের যিনি দায়িত্বশীল থাকবেন তার কথাটা ভালো করে শোনা মানা এবং পালন করার চেষ্টা করবে তাতে তোমাদের এই ইসলামী সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় ঐক্য যেন থাকে তারপরে বললেন ওয়া ইনকান আবদাল হাবা সিএন তোমাদের ওই দায়িত্বশীলটা যদি দেখতে শুনতে তেমন পছন্দ সেই নাও হয় একজন কালো কৃত দাসও হয় কৃত দাস যদি হয় হাবাসার একজন ইথিওপিয়ান কৃতদাস যদি হয় তোমাদের আমির তাহলে তার কথাটাকে তোমরা মানবে তার শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করবে তারপরে আরো বললেন ফাইন রহমান ইয়াঈশ মিন কুমবা আদি ফা এর পরে কথা হচ্ছে আমার পরে তোমরা যদি বেঁচে থাক অথবা এরপরে পরবর্তী জেনারেশন তারপরে পরবর্তী জেনারেশন যারা আসতে থাকবে তারা দেখতে পাবে প্রচুর একতলাভ শুরু হয়ে গেছে এখন কিছু একতলাপ আছে না নাই। আপনারা খালি এখতালাপ আমাদের সময় হয় কোন অভিযোগ করেন ইখতলাপ তো ওনার গেছে। এবং হবে তিনি বলেছেন এবং উম্মাতের এই সব শতাব্দীর মধ্যে সব যুগের মধ্যে কি ছিল একতলাপ হয়ে এসেছে এখন একতলাপ দেখলে কি করা যে আমি কোনটার মধ্যে নাই তা আপনি কোনটার মধ্যে আছেন। যদি হক আর বাতিলের একতলাফ হয় হক একদিকে বাতিল একদিকে আপনি কোনটা নাই কোনটার মধ্যে আসেন আপনি সব আমি কোনো একতলাফে নাই এটা তো হবে না আপনি হকের পক্ষে থাকতে হবে সেই সেই একতলাপ কেউ যদি করতে চায় আপনার সঙ্গে করুক তাতে আপনার মাইন করার কিছু নাই যে আপনার জন্য আইবের কিছু নেই আপনি হকের পক্ষে থাকতেই হবে তখন ওই রকম ইফতলাপ দেখলে তোমরা কি করবে গাইডলাইন দিলেন কোনটা ঠিক কোনটা ঠিক না আমি বুঝবো কেমনি পরামর্শ দিয়েছেন এরকম ইফতলাপ শুরু হয়ে গেলে কোনটা রাইট কোনটা রাইট না এটা তুমি বুঝার চেষ্টা করতে হবে তোমাকে এবং করার জন্য বুঝার জন্য চেষ্টা করার জন্য তিনি আমাদেরকে দলিল প্রমাণ গাইডলাইন দিয়ে গেছেন কি দিলেন দেখবে যে আমার সুন্নত কোনটা আর আমার পরে খোলাফা এ রা যারা আছেন তারা কিভাবে আমল করেছেন আমলের কথা বলে গেছেন ওই রকম দেখে দেখে তুমি ঠিক করো এইটার পক্ষে সুনতের পক্ষে যখন থাকবে সেটাকে তুমি ধরবে যেটা বিপরীত আছে সেটাকে ছেড়ে দেবেশে দিনের সূন্যত কি আলাদা আবার নবীর আলাদা নাকি করিম সাল্লা হয় না আবার খোলাফায় রাশিদিনের সূন্যত লাগবে কেন আবার তো নবী করিম সাল্লাহামের শূন্যতটা কিছু ওনার রেওয়ায়াত ওনার কাছ থেকে যদি আসে তো ঠিকই আছে আর যখন ওনার রেওয়ায় রেফারেন্সে আসে নাই কিন্তু আবু বাকর রাজ আনহু অমর আজল আন হু রাশিদিন বলতে সাহাবাদের যুগ সাহাবাদের আমলটাও যদি আসে এটাও সুননতির অংশ কারণ সাহাবারা যে কোনো আমল করবেন ওনারা নবী করিম সাল্লা থেকে শেখার কারণেই সেই আমল করেন কাজে সাহাবাদের আমল খোলাফের রাশেদিন আমল শূন্যতের আমল থেকে আলাদা নয় কারণ ওনার রেওয়ায়ত হয়তো নাই আবু বকরাজ আমল করলেন বললেন না যে আল্লাহ রসুল এভাবে করতে বলেছেন কিন্তু আবহাওয়ার আমল দ্বারা এটাই প্রমাণিত হয় তিনি না বললেও মুখে ওনার কাজে প্রমাণিত করেছেন তিনি নবী করিম সাল্লা তরিকাতে আসলে আমল করেছেন আলাদা নয় যাই হোক কথা হচ্ছে যে সুনতকে ফলো করো তো যখন ইখতালাফ হবে ইতালাফান কাশি ইরান খালি ইখতালাফ হবে না বলছেন অনেক ইখতলাফ হবে কাশিরান কাশিরান মানে কি অনেক তোমরা অনেক ইখতালাফ দেখতে পাবে আর সেইতলাপ দেখলে আমার সুনদ কোথায় আছে আমার হাদিস কিভাবে বলেছি আমার খোলা বেড়া দিন কিভাবে করেছেন তোমরা সেটাকে ফলো করো শুধু ফলো করা নয় তামাসু বিহা বিহা, সেটাকে শক্ত করে ধরবা সুনদকে শক্ত করে ধরতে হয় কেন ছুটে যাবে শক্ত করে না ধরে কি হবে ছুটে যাবে তাহলে ছুটে যাতে না যায় সুনদ এই জন্য শক্ত করে ধরো তাহলে সুনত ছুটে যাওয়ার ধাক্কা আসবে সুনি আসবে চাপ আসবে সবাই একদিকে ছুটছে আমি আলাদা যাই কেমনি এটাও একটা ধাক্কা চাপ শুনত আমল করলে অনেকে সমালোচনা করতে পারে থাকতে চায় না করা মুশকিল তখন তিনি বলেন শক্ত করে ধরো তারপর শক্ত করে ধরেও থামলেন না শুধু ধরতে বলেন নাই শক্ত করে ধরতে বলেছেন তারপরে বলেন যে এক কাজ করো আলাই হাব দাঁত দিয়ে কামড়ায় ধরো আমরা যখন শক্ত করে ধরতে চাই রাখতে পারি না তখন কি করি দাঁত দিয়ে কামড়ায় ধরি হাতের শক্তির শেষ এখন দাঁত দিয়ে ধরি কি সাংঘাতিক কথা বলেছেন যে দাঁত দিয়ে হলে তোমার জীবন দিয়ে হলে সন্ন্যদ রাখার জন্য চেষ্টা করতে হবে কারণ বেদা তুফান আসবে তোমার কাছ থেকে সরিয়ে নিতে তারপরে তিনি বললেন খবরদার সাবধান সাবধানের নতুন আবিষ্কার দিনের নামে নতুন নতুন আমল যেগুলো আসবে এগুলার দিকে যেও না তা আপনারা নতুন আমল বলতে বুঝবেন এখন যেটা হয়ে গেছে তো আমাদের লোকেরা যেটা বেদাতে আমল সেটা তো অনেক পুরনো হয়ে গেছে এখন যখন নতুন করে হাদিসের কথা শুনে ক নতুন জিনিস নিয়ে আসে উল্টা হয়ে গেছে এখন বেদাত হয়ে গেছে পুরনো আর শুনত হয়ে গেছে নতুন কারণ লোকেরা শূন্যত জানতো না শূন্য ছেড়ে দিয়েছে বেদাৎ জায়গা দখল করেছে শতাব্দি পরে শতাব্দি জেনারেশন পরে জেনারেশন এক গোষ্ঠীর পরে আরেক গোষ্ঠী চলে আসছে সমাজের মধ্যে বাপ দাদা সব বেদাতে উপরে অনেক কিছু করে আসছে এখন নতুন করে এক জায়গায় আপনি শূন্যতের আমল করার পরে এই কথা আলোচনা করে লোকেরা বলে কোথেকে নিয়ে আসছে নতুন হাদিস কিভাবে জমানা উলট গিয়া কিন্তু তিনি বললেন কথা বললেন সে আমল যতই পুরনো হোক সেটা কি মোহাদাত নতুন আবিষ্কার খবরদার এগুলো থেকে দূরে থাকো কারণ বেদা প্রত্যেকটি নতুন বিষয় আবিষ্কার করা যোগ করা জিনিসের বেদাত বেদাতীন আর প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরাহি এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিস চিবর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে এরপর আমরা আরেকটি হাদিসের দিকে যাব আমাকে ছেড়ে দাও আমি তোমাদেরকে যেখানে ছেড়ে দিলাম আমি সোটা কথা যা বললাম সেটা ধরো আর বেশি বেশি প্রশ্ন করো না আমাকে কারণ তোমাদের আগের উম হালাক হয়ে গেছে নবীর সঙ্গে বেশি তর্ক বিতর্ক করতে করতে গিয়ে আছে তো গরু জবাই করতে বললে যে গরুর বয়স কত হবে সেটা বলা লাগবে না কোন রঙের গরু লাগবে সেটা বলা লাগবে না বাজারে কত রকমের গরু আছে কোনটা করব সেটা তো বললো না এরকম করবে না খবরদার যা বললাম তোমাদের আগের উন্মতটা হালাক হয়ে গেছে কিন্তু ওনার সঙ্গে একতলাভ কি কোন কারণে হতে পারে আজকে হতে পারে যেমন সন্ন্যত আছে হাদিসে পরিষ্কার বলে দিয়েছে কিভাবে করতে হবে আর আমরা আমাদের সমাজের উদাহরণ দিলাম আমাদের বাপ দাদা মুরব্বীদের কথা বললাম আমাদের দেশে অমুকের দেশে অমুক দেশে এরকম করতে দেখছি এটা হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হয় আর আমি যদি দেশের দলিল নিয়ে আসি হাদিস রেখে দেই তাহলে নবীর সঙ্গে এখতালাফ হয়ে গেল না হয়ে গেল সরি তারপরে তিনি বললেন আমি যদি কোনো কাজ থেকে নিষেধ করি বাস ওটা না। ওই যে আমার তো কুমবে আমরিন্তা তো আতুম আর যখন কোন কাজ করতে বলি যদ্দুর পারা তৌফিক করে ফেলা এটাই হল দিন আল্লাহ নবী যা বলেছেন আমরা করার চেষ্টা করবো যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবে একটু আগে যে আয়াত এসেছে এরপরে সুন্নতের পরিপন্থী কোনো এ করা সুনতের বাইরে চলে যাওয়া শূন্যতির তরিকা কিভাবে জেকের করতে হবে একটা তরিকা আছে শূন্যতির বাইরে আমাদের বিভিন্ন তরিকার বিভিন্ন তরিকা আছে দোয়ার একটা সুন্নতি তরিকা আছে দোয়ার একটা বেদায়াতি তরিকা আছে জেকের ক্ষেত্রে দরুশরী পড়ার ক্ষেত্রে শূন্যতির তরিকা আছে বেদায়াতি তরিকা আছে তাহলে যে ব্যক্তি শূন্যত তরিকা বাদ দিয়ে ফেলে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে বেদাতের তরিকা চলে গেল গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে এই বিষয়ে আরেকটি হাদিস। একটু আগে যেটা বললাম এটা হচ্ছে বোখারি এবং সহিদ এরপরে হাদিস হচ্ছে একটি হাদিসে তিনি বললেন আমার উম্মতে সবাই জন্নাতে যাবে তবে যারা অস্বীকারকারী তারা যাবে না তুই অমান ইয়াবা ইয়া কারা অস্বীকার করে ও আল্লা বলেন সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমার তরিকাকে আমার সুনত ফলো করতে চায় না সে ব্যক্তি অস্বীকারকারী হয়ে গেল এটাও সহিখারির হাদিস আরেকটি হাদিস উম্মতের সঙ্গে যাদেরকে আমি দিনের দাওয়া দিয়ে গেলাম দিনের কথা বলে গেলাম তাদের আর আমার এক্সাম্পল হচ্ছে ওই লোকটির মতো যে ব্যক্তি কোনো কাজের জন্য এক একটু জায়গায় জ্বালালো জমা করে কোন একটা জায়গায় আগুন জ্বালালো আগুন জ্বালানোর ব্যবস্থা করলো ফাইজা আল আল জনা দেবা আল ফারা শাহিহা বিভিন্ন রকমের কিছু পোকা আছে ওই পোকা থেকে শুরু করে আহ এইগুলো যখন আগুন দেখলো তখন সেগুলো এখানে লাফাই পড়ে এসে আগুন দেখলে ঐ পোকা শীতকালে যখন পাখা গায় আগুন দেখলে লাফিয়ে পড়ে আমাদের দেশে দেখবেন যখন আলোক বাতি থাকে ঠিক টিকটিকি আরো কি কি বিভিন্ন পোকা ওখানে গিয়ে জমা হয় তো বাল্বের লাইটে আগুনে তাড়ির আগুন থাকে তাহলে ওখানে গেলে কি হয় পুড়ে মরে যায় তিনি বলেন যে এইরকম একটা লোক আগুন জ্বালালো আর বিভিন্ন রকমের পতঙ্গ পাল উই পোকা এরা এই আগুন দেখে সেখানে দলে দলে এসে ঝাঁপ দিয়ে আগুনে পড়ছে আগুনে পড়ছে আর ওই চালিয়েছে সে সবাইকে থামানোর চেষ্টা করে পোকাগুলোকে হাত দিয়ে বা একটা কাপড় দিয়ে তাদেরকে সরায় এখানে এদিকে গুলো না আসে কিন্তু পোকাগুলো তার কথা শুনে ঘুরে আসে আবার পড়তে চায় পরে আর মরে নিশ্চিত এখানে আগুনে ধাপ দিলেই মরবে পুড়বে তারপরেও মরে আর পরে মেন আর তোমরা আমার হাত থেকে ছুটে আগুনের দিকে ঝাঁপ দাও তাহলে বুঝা গেল কি যে ওনার হাত থেকে শুট মানে ওনার শূন্য থেকে ছুটে যাওয়া ওনার তরিকার থেকে ছুটি অন্যদিকে চলে যাওয়া ওই শয়তানদের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডাকে তার ডাকি ছাড়া দেওয়া যেটার পরিণতি হবে জাহান্ন এই জন্য কুল্লু দলালে আগুনের মধ্যে জাহান্ন আগুনে গিয়ে পড়ে সহিমসলাম হাদিস আব্দুল্লাহ ওনার কথা শুনি তিনি বলছেন অনেক খাই বরকত আর বেদাত মিশিয়ে বিশাল আমল করার তুলনায় যখন একটা ওরস করে কয়টা গরু জবাই করে কি খাওয়ান খাওয়ায় আর খায় যারা যারা এর পিছনে আছে আসে তো আছে এখান থেকে মালপানি কামাই করে আর যারা মালপানি কামাই করে না তারা মনে করে কত স্বভাব হবে কি আশা ভরসা সব বেকার হয়ে যাবে এইজন্য বেদাত মিশ্রিত বিশাল আমলের তুলনায় শূন্যতলা স্রোহী অল্প আমল আল্লাহ তালা কাছে বেশি পছন্দনীয় খাইর বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যায় মনে করেন বাইরে গেলে খবর আছে। এমন তাতে পড়াই দিল সবাস খুব ভালো হাফিসা হলো? তার চেয়ে শুধু দুই রাকাত নামাজ মনোযোগ দিয়ে আসতে ধীরে পড়তেন ওই দুই ডাক এইরকম বিশটা কাতের তুলনায় অনেক বেশি ভালো শূন্য তরীকা অনুযায়ী হয়েছে এরকম দ্রুত পড়া বেদাত হয়ে গেল উবাইহ আরেকজন সাহাবি তিনি বললেন আলাই কোন বিশাবিল এবার সুন্না দেখো তোমরা সবাই সাবিল আর সুন্ন ধরবা সাবিল কোনটা সাবিল মিনি রাস্তা যেটা সেরাত মুস্তাকিমা পথ আর করেছেন। এই তরিকায় তোমরা আমল করো যে কোন দিনের পর টিকে থাকার জন্য এই তরিকাকে ধরো আবদিন আলাহ সাবিল যে ব্যক্তি থাকবে অল্প আমল করেও যদি খাঁটি আমলটা হয় আর আল্লাহর কথা মনে পড়ে আল্লা রহমান আল্লাহর রহমতের আল্লাহর মাফেরাতের আশা করে একটু আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে এবং এর ফলে তার চোখ দিয়ে পানি পড়েছে আল্লাহর ভয়ে আল্লাহ রহমতের আশা করে এতটুকুন যদি হয়ে যায় শহীদ তরিকায় আমল করার কারণে ফেতাম আবাদান আগুন তাকে কখনো স্পর্শ করবে না তাহলে শহীদ তরিকায় আমল করার মধ্যে এত মর্তবা তারপরে তিনি বললেন সাহাবাদের তরিকা সুনতের তরীকা বাদ দিয়ে অনেক বেশি বেশি আমল করা তার মুফ তরীক করে তাদের অল্প তরিকা আমল করা মোকাবিলা বেশি করে আমল করলো তাদের তরিকা বাদ দিয়ে কোনো লাভ হল না তার ক্ষতি হয়ে গেল আবুল আলী আহমতুল্লাহ আলহ একদিন তাবেল তিনি বললেন আলাই কুমিল আমি কানু আলাইহ কাবান হে উন্মত সবসময় গোড়ার দিকে মহাব্বত করেছেন কিভাবে দরুশরিফ পরেছেন কোন কায়দায় পড়েছেন সেটা কি আমাদের দেশের ওই কায়দার সঙ্গে মিলে না ওনারা কি এই তরিকে জিকার করেছেন হু হু করে না গেলে তো কিছু না কাজে এই তরিকাগুলো খবরদার কখনো যেও না ওই সবসময় গোড়ার দিকে যাও সাহবাই নী করি সব থেকে আমল শিখে করেছেন ওই দিকে যাও ইমাম আল আউ বিমা নকেল দেখো তুমি সবসময় সুন্নতের উপরে সবর কর বাস ওইখানেই থামো যেখানে কাউন থেমে গেছেন কাউন বলতে সাহাবাইকে আমার কাউনকে বুঝিয়েছেন। ওনারা যেখানে থেমেছেন তুমি ওখানে থামো আর এক কদম আগে যেমন তারা যা বলেছে তুমি তাই বলো তাদের অপিনিয়ন তাদের মতামত তাদের ফতুয়া তাদের ফেক এর বাইরে তুমি কখনো যেও না অকুফ আমা কুফ আনহু তোমরা বিরত থাকো ওই কাজ থেকে যে কাজ থেকে তারা বিরত থেকেছেন তারা যেটা করেননি কখনো তুমি সেটা করার চিন্তা করো না তোমার পূর্ব পুরুষ পথে সবসময় চলো এদের পথের বাইরে অন্য পথের চিন্তা কখনো করোনা তাদের জন্য যা যথেষ্ট ছিল তোমার জন্য তাই যথেষ্ট হবে তুমি মনে কর না ওরা ওনারা অল্প করছেন আমি একটু বেশি করে করতে চাই ওনারা কয় মন জিলাপি খাওয়াইছেন আমি এতগুলো খাওয়াবো কোনো লাভ হবে না ওমান আদালত হাওয়াহু বেগাই রহুদাম মিনাল্লাহ ওই ব্যক্তির চেয়ে বেশি গোমরা আর কে হবে যে ব্যক্তি তার মন গোড়া কোন আমল তৈরি করে নিয়ে সেটাকে খুব করে ফলো করা শুরু করলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া হেদায়ত হিসাবে না এনে নিজের মন গোড়াটাকে গ্রহণ করে নিলো। এর চেয়ে বড় গোমরা আর কেউ হতে পারে না মন খুব ভালো লাগে এরকম করলে কেউ মনে করে কি মজা লাগে খুব মজা লাগে আপনার মজা অনুযায়ী আমল ঠিক না বেঠিক এটা ঠিক হবে আমার এরকম আমল করলে খুব মজা লাগে হবে না কেউ কেউ প্রশ্ন করে মাঝে বলে যে জমাতে গেলে কেমন যাই তেমন খুশোখুজু হয় না ঘরে পড়লে মনে হয় যেন ভালো মনোযোগ লাগে যদি আপনার কাছে এরকম লাগেও এটা শয়তানের ধোকা সুননত হচ্ছে জামাতে ফরাজনামাজ আদায় করতে যাও আর নফল নামাজ ঘরে পড়ো তাহলে আপনার মনে ভালো লাগে এই অনুযায়ী ফয়সালা করবেন না সুনতকে ফলো করতে হবে অন্য হাদিস আপনারা শুনেছেন অনেক সময় খোঁজবার মধ্যে আমার কোন সম্পর্ক নাই আর সে দাবি করে আমি আল্লাহ নবীর মহাব্বত দেওয়া না সুনতের বিপরীত বেদা চলে গেছে বোখারি মোসলামের হাদি আল্লাহ আমাদেরকে ওনার হাতে পানি নসিব রাখুন আমি যখন সেখানে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করাতে আমি দেখতে পাব আমার উন্মতের একটা বিরাট অংশকে সেখান থেকে হাঁকিয়ে দেওয়া হচ্ছে ফেরস তারা ভাগিয়ে দিচ্ছে। খবর দাও দিকে যাও এখানে এসো না আগুনের চাবুক দিয়ে তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে তখন আমি আল্লাহ যে আল্লাহ ফুল আসিয়া আল্লাহ এগুলোতে আমার উন্ম এদেরকে তাড়িয়ে দিচ্ছে কেন ফেরেস মা ফাই কালিখ তখন বলা হবে আপনি জানতেন না আপনি দুনিয়াতে থেকে চলে আসার পরে আপনার পরে তারা কি কি নতুন নতুন বেদাত গুলো আবিষ্কার করেছিল অন্য রেওয়াতে আসে তখন তিনি বলেন সুখান তালে ভাগো এখান থেকে তোমরা এখান থেকে দূর হয়ে যাও আমি তোমাদের চেহারা দেখতে চাই না তাহলে বেদাত করা কত বড় অপরাধ আবদুল্লাহ ইবাহরিজ রহমতুল্লাহ আলী বলেন ইয়াবুদ্দিনতন সুনতন এবং রশি দুর্বল হয় কি একদিনে না আস্তে আস্তে তার ক্ষয় হতে হতে দুর্বল হতে হতে একদিন একেবারেই দুর্বল হয়ে যায় একটা পুরনো রশি পুরনো হতে হতে দড়ি পুরনো হতে হতে যেরকম দুর্বল হয়ে যায় দিনের মধ্যেও এরকম দুর্বলতা আসবে যখন আস্তে আস্তে করে সুন্নত উঠে যাবে আর তার জায়গায় বেদা দখল করবে এরপরে আব্দুল হে লোকরা এলম উঠে যাওয়ার আগে ও কাবুহ আহ এলেম উঠে যাবে যারা মহাক ওলামায়াম আছেন সত্যিকার আলেম তাদের দুনিয়া থেকে তীরধান হয়ে গেলে ইন্তিকাল হয়ে গেলে এইভাবেই পৃথিবী থেকে এলেম উঠতে থাকবে কোরআন হাজিজ থাকলেও কোরআন হাজি তরিকায় চর্চা করার মতো আলেমের সংখ্যা কমে যাবে এরকম অবস্থা হওয়ার আগে বেশি করে এলে শিখ আল্লাহ ও আলাইকুম বলে আতীত তারপরে তিনি বললেন যে তোমাদেরকে আমি নসিহত করছি যে তোমরা ক্যারামি করো না জিদ দেখিও না আর অতিরিক্ত খুব বেশি ডিপি যাওয়ার চেষ্টা করো না সরল সহজ সরলের মধ্যে থাক খুব বেশি কমপ্লেক্সিটিতে যাইও না আর বেদাত থেকে দূরে থাকো আর তোমরা পুরোনো জিনিসটাকে ধরে রাখবা যেন নতুনটা এসে তোমাদেরকে ধাক্কা না দেয় পুরনো কোনটা পুরনো বেদাত যেটা কয়েকশো বছর মধ্যে মজবুত হয়েছে ওইটা শুনল ওইটা আসল পুরনো আল আউ আসলটা আগেরটা আর অতিরিক্ত টু মাছ ডিপ ইনসাইট যায় কুচিলোকে এত এত গভীরে যায় যে বেশি যেটা যে বেশি কমপ্লেক্স হয়ে যায় দিনটা এত সরল সহজ এটা তো এত কঠিন না আল্লাহ তালা কি খুব কঠিন দিন দিয়ে গেছেন না তো ইজি রাখো কঠিন করো না এবং একেবারে এত হার্ড যেন না হয় যে কারো বুঝে আসে না এরকম কোন দিনই কিতাব লেখা বই লেখা লেকচার করা কোনোটাই ঠিক না সিম্পল করো সিম্পল আব্দুল আহু তিনি সুন্নতের পক্ষে বেদাতের বিপক্ষে এত শক্ত ছিলেন এত নসিহত করেছেন উম্মদ কে তো বললেন ইন্নাকুম সতরাচিরেই তোমরা বা তোমাদের পরবর্তী বংশধর বেদাত আরেক গোষ্ঠী তৈরি করে দিবে তোমাদেরকে বেদাত যখনই কোন বেদাত দেখো ফলবিল আমরিল আউ্ল তখনই দৌড় দিবা একদম গোড়ার দিকে যাবা আগের জমানার আমুল কোনটা ছিল সাহাবিদের জমানোর আমলের দিকে বারে বারে ফেরত আসবা নতুন কিছু দেখলেই বার বারে দেখবা সাহাবিদের এরকম করেছিলেন কি না একদিন আমাকে বললেন হালতাদি মা ইয়াদ আল ইসলাম অমর রাহন অমর রাহনু বলেন তাবেই কে তুমি কি জানো হে কোন জিনিস ইসলামকে ধ্বংস করবে ইসলামের ক্ষতি সাধন করবে ইসলামের ধ্বংস হওয়া মানে ইসলাম তো ইনশা পর্যন্ত যতদিন আল্লাহ রাখবেন কেউ উঠাতে পারবে না কিন্তু ইসলামের কনসেপ্টগুলো মানুষের মাথায় উল্টোপাল্টা হতে পারে সেই দিকেই বললেন তুমি কি জানো ইসলামের ক্ষতি সাধন করবে কোন জিনিস কলতুল্লা আমি বললাম আমি তো জানি না কলা ইয়াহিম জাল্লা তুল আলিম ওয়া জেদাল মনাফিক বিল আয়াত হকমুল আই ইমাতিল মদলিন যে তিন কিসিমের লোক তিন প্রকারের লোক দিন ইসলামকে ধ্বংস করবে একটা হচ্ছে আলেম পর্যায়ের লোকদের পিটফল তাদের ভুল হওয়া তাদের ভুল ফতোয়া ভুল অপিনিয়ন ভুল সিদ্ধান্ত দিনের অনেক ক্ষতি করে ফেলবে আর জেদালু উ মুনাফিক বিল আয়াত আর মুনাফিক কিসিমের লোক কোরআন নিয়ে ঝগড়া শুরু করে দিবে কোরআনের রেফারেন্স দিয়ে একদম লম্বা লম্বা কথা বলা শুরু করে দেবে অফকমুল আইমাতুল মদিন আর যারা বিভ্রান্ত নিজেরা এই রকম শাসক গোষ্ঠী যখন তোমাদের সরকার পরিচালনা করবে তিন ধরনের লোক যে আলেম কোরআন হাদিস ছেড়ে অন্য তরিকায় গিয়ে বেদাত হোক ফিসকে ফজুরি তরিকায় হোক ভুল ফতোয়া দিয়ে মানুষকে গোমরা করে আর মুনাফেক আসলে কোরআনের রেফারেন্স দেয় কিন্তু তার মধ্যে ইমান নাই সে এই কোরআনকে ভালো করে বুঝার চেষ্টা করেনি উল্টো কাজে কোরআনের রেফারেন্স নিয়ে আসছে আর এমন শাসক গোষ্ঠী যারা নিজেরাই গোমরাহ তারা মানুষকে হেদায়ত উপহার দিবে না গুমরাহি উপহার দিবে গুমরাহি উপহার দিবে এই তিন গোষ্ঠী মিলে দিনকে বরবাদ করবে এরপরে ওসমান আর এসদি রহমতুল্লাহ আলী আরেকজন তাবেআ তিনি বললেন তিনি আমাকে বললেন আল্লাহকে ভয় করা ওই জন্য আল্লাহকে ভয় করার পলিসি সবসময় আমি গ্রহণ করো আর ইস্তিকামা ওয়াল ইস্ত্রা দিনের মধ্যে মত থাকো একেবারে মজবুত হয়ে টিকে থাকার চেষ্টা করো কারণ দিনের পথে থাকা অনেক শক্ত অনেক কঠিন অনেক ধাক্কা আসবে আর ফাইনাল করলেন যে সব সময় শুধু সুন্নতকে সাহাবাহিক রামকে অনুসরণ করবে শুধু ফলো করবে শুধু ফলো করবে খবরদার নতুন করে কিছু আবিষ্কার করো না বেদাত তালাশ করতে যেও না। এরপরে হজাই ফার্ন আরেকজন সাহাবি তিনিও কিন্তু বেদাতে ব্যাপারে সাংঘাতিক স্পষ্ট তিনি বলেন যে সব সাহাবিরা জিজ্ঞাসা করত বেশি বেশি নেক সম্পর্কে কোনটা করলে আমি জিজ্ঞাসা করতাম বেশি বেশি কোনটা কোনটা করলে আমরা বরবাদ হয়ে যাব হালাক হয়ে যাব ফেতনায় পড়ে যাব ওগুলা বেশি জিজ্ঞেস করতাম তিনি ওই বিষয়ে মোর খেয়াল করতেন তিনি বলেন কোনার বক্তব্য হচ্ছে কুল্লু এই বায়াত আব্বাদ বিদার খবরদার কখনো ওই এবাদাত করো না সাহাবাই কেরামের জমানায় কয়বার মাজারে গিয়েছেন ওনারা কোন কোন মাজারে গিয়েছেন দোয়াব হাজত পুরা করার জন্য সিন্নি দেওয়ার জন্য। করার সামিয়ে না টাঙ্গানোর জন্য বাতি দেওয়ার জন্য কবুতরকে খাওয়ানোর জন্য শোল খাওয়ানোর জন্য গজার মাছ কে কিছু ছিল না এইগুলা ঢুকছে ওই সমাজে সুন্নত বেশি না বেদা বেশি বেদা হাতে ভরে গেছে দেশ খবরদার সলা তা আব্বই কখনো করো না ফা ইন্নাল আউআাল আলামিয়া দা আলী আখরে কালান আর বলে গেলেন খবরদার আগের জামানার লোকেরা মানে শাহবাদের জামানার লোকেরা পরবর্তী জমানার জন্য দিনের কোনো কিছু বাকি রেখে যায় নাই আল্লাহর কোরআন হাদিসের দৃষ্টিতে নবী করিম হাজি হাদিসের দৃষ্টিতে সব বয়ান করে বুঝিয়ে গেছে তোমাদের জন্য সরল পর হে কোরআন চর্চা কারী যারা কেরাত শিখতে চাও কোরআন শিখতে চাও কোরআন বলতে তখন এলিম বোঝানো হয়েছে যা এলিম শিখতে চাও কানা তরিকা ওই রাস্তা ধরো যে রাস্তায় তোমাদের পূর্ব জামানার লোকেরা ছিলেন পূর্ব জামানার লোকেরা বলতে আমাদের ওই তরিকায় চলো যারাই এলম শিখতে এসেছ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীকে চেনেন কিনা তাবে তাবি এবং পঞ্চম খলিবে বলা হয় তিনি একজন বড় উঁচু মানের আলিম ছিলেন মুস্তাহিদ আলেম ছিলেন ওনার অনেক ফতুয়া ওনামা কাম পরে দলিল হিসাবে গ্রহণ করেছেন তিনি ভাষণ দিয়ে বলেছেন উসি কুমিত আমি তোমাদেরকে ওসিয়ত করি আল্লাহকে ভয় করতে আর আল্লাহর হুকুমের ভিতরেই নিজেদেরকে ধরে রাখতে এর বাইরে যেয়ে না কখনো আর নবী এবং সালাম তিনি বলেন ওমা বেদা আতান্ন যেই ব্যক্তি যখন কোন বেদাৎ নিয়ে আসে সে সুনতকে বের করে দেয় কথা তো ঠিক এই গ্লাসে যদি দুধ ভর্তি থাকে দুধ থাকে এখন এখানে আরো পানি ঢালেন কি হবে কি যাবে দিন ইসলাম তো কামেল মোকাম্মল আল ইউম আকমাল তুলাখুম নাকুম আমি তোমাদের জন্য দিনকে মোকাম্মল করে দিয়েছি মুখ কাজটা এত ফজিলতের এই তরি জিকের মধ্যে এত ফজিলত এই কথা নবী করিম বলে গেলেন না তিনি কি দায়িত্ব পালনে অবহেলা করেছেন এই জন্য তিনি কি বললেন যখনই কোন লোক বেদাৎকে এনে ঢুকায় তখন সে সুনত কে বের করে দেয় আর যখন নিয়ে আসবেন তখন আর বেদাৎ জায়গা পাবে না বেদাতি ব্যক্তির কোন নামাজ রোজা হজ উমরা আল্লাহ কিচ্ছু কবুল করেন না যতক্ষণ বেদাত দিয়েছে তাহলে বেদাতকারী জীবনে ষোলোবার হাজ করলেও লাভ হবে সতেরো বার উমরা এত কোন রোজা রাখলো কিছুই কবুল হল না তাহলে কত জরুরি বিষয় অন্য রাজি আল্লাহ তালা আনহমা তিনি একজন সাহাবিদের মধ্যে অন্যতম বড় আলেম তিনি বলছেন কিন্তু সেটা হচ্ছে দলালা গোমরাহি এখন আইবা সখতিান একজন বড় মাপের তাবো আলেম তিনিও সম্পর্কে বলছেন বেদায়াতি ব্যক্তি তার বেদাতের আমলের মধ্যে যত বেশি আগ্রহ করে আমল করতে থাকে তত বেশি সে আল্লাহ থেকে আরো দূরে যেতে থাকে এবং আল্লাহ তালার কাছে অসন্তুষ্টি তার হতে থাকে جاءتو بشي شيء بداتي طريق عمل قربه توتو تار مصيبت بارتت حقه صفيان الثوري رحمت الله علي امات النارة خدش الامام صحابي تابعي تابعي تابعي ايما مشتهدين صفيان الثوري رحمت الله علي البدعة تحب الى إبليس من المعصية المعصية يتاب منها والبدعة لا يتاب منها যে গুনা করা যেমন কেউ ফেসকে ফুজুরি করলো মদ খেলো জোয়া খেললো এগুলো তো গুণা গান বাজনা শুনলো এগুলো গুণা বলে আমল তার কাছে বেশি পছন্দ ইবলিসের কাছে গুনার থেকে বেদাতের আমল বেশি পছন্দনীয় কারণ কি যে আলমা আসিয়া ইতাবু মিনহা গুনা করে ফেললে লোকেরা একসময় অনেক সময় করে ফেলতে পারে যে আল্লাহ আমি মদ খেয়ে ফেলেছি আমি এরকম অন্যায় কাজগুলো করেছি এখন আমি বুঝতে পারছি আল্লাহ এরকম বেদা আতকার হয় না সে বেদা থেকে তবা করে না কারণ কি সে তো মনে করে আমি তো অনেক নেক নেকামল করে গেছি তবা করব কেন দেখতে দেখতে পার্থক্যটা বুঝতে পারছেন গুণা করলে গুনার ফিলিং আসে যে আমি খারাপ কাজ করেছি বেদাৎকার সাংঘাতিক কথা বেদআকারীর পাশে বসে তার সঙ্গে উঠা করলে তার মাহফিল গেলে কি ক্ষতি হবে আমার কথা কিন্তু একটা বলিনি আজকে সব কোরআন হাদিস কাজে কেউ যদি উল্টো পাল্টার রেফারেন্স দেন ভালো করে নাম মুখস্থ করে তার রেফারেন্স দেবেন আমার রেফারেন্স না নাথিং যে ব্যক্তি কোনো বেদাৎকারীর পাশে বসে তার সঙ্গে উঠোপাসা করে আল্লাহ তার সমস্ত আমরকে বরবাদ করে দিবেন তার অন্তর থেকে আল্লাহ ইমানের নূরকে বের করে ফেলে দেবেন এখানে থামেন তিনি আরো বলেছেন ফাহুদ ফি তরিকিন আঃ তুমি যদি দেখো বেদাৎকারী এই রাস্তা দিয়ে আসে তুমি আরেক রাস্তা দিয়ে হাঁটো ইসলাম যে ব্যক্তি বেদাৎকারীকে হেল্প করে তাকে সাহায্য করে সহযোগিতা করে সে ব্যক্তি ইসলামের মূলে কুঠারাঘাত করার জন্য সহযোগিতা করে ইসলামকে ধ্বংস করার কাজে কোঅপারেশন করে এরপরে তিনি আরো বলেছেন কার কথা বলছি যে ব্যক্তি তার কন্যাকে কোনো কোন বেদাতকারীর পাত্রস্থ করেছে তার কাছে বিয়ে দিয়েছে সে তার কন্যার যে রাহেমের হক ছিল এই হকটাকে কেটে দিয়েছে কোন বেদাহ কারিকে তার কন্যা বিয়ে কারণে সে কন্যাকে অনেক ক্ষতিগ্রস্ত করল তার রেহেমের হক কে কেটে দিলাম আলহারিফি রহমতুল্লাহ আলী আরেকজন প্রখ্যাত আলম দিন তিনি বলেন যে ব্যক্তি দেয় তাহলে তার অন্তর থেকে আল্লাহ তালা তার যে ইমানের নিরাপত্তার একটা গ্যারান্টি আছে এটা উঠাই নিবেন আর এই লোকের দায়িত্ব আল্লাহ তালা তার কলের দিকে ঢেলে দিবেন আল্লাহর কাছে রাখবেন না আর আমাদের দেশে অনেক সময় লোকেরা যখন দেখে যে কিছু আজবতী তিলিস মাটির খবর আছে কিছু একটা কিছু ঘটে গেছে তখনই তা দেখা শুরু করে দেয় লাই শাহ আদমতুল্লাহ আলী বললেন লাউরা হাজিন কাউকে যদি দেখি আমি কোনো কোনো ব্যক্তি বুজুর্গ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে পানির উপরে দিয়ে হেঁটে যায় এটা আমার কাছে কোন এফেক্ট করবে না এটা আমার কাছে তার বুজুর্গী হওয়ার কোন লক্ষণ নয় বরঞ্চ আমার বুজুর্গ হওয়ার লক্ষণ হল যে কোরআন হাজিজকে সে কতটুকু আমন করেছে এই সতর্কতা আমাদের সমাজে কিভাবে আমরা নিয়ে আসতে পারি আপনারা যারা এই আলোচনাগুলোর অনেকদিন থেকে শুনিয়ে এসেছেন তাদের জন্য হয়তো বা কিছু আগেই আপনারা সতর্ক আছেন অনেক হয়তো আজকে নতুন পাওয়া গেল আর যারা এই জীবনে কোনোদিন শুনে নাই তাদের কি উপায় হবে চিন্তা করে দেখেছেন তারা কি অনেকে আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী না তাদের উদ্ধার করা দরকার আলো ভালো করে পড়ার জন্য সুন্নত বেদাৎ বইটা সবাই পড়বেন এবং এভাবে হিম্মত তৈরি করবেন আস্তে আস্তে মানুষকে শহীদ এলেম এলম শিখাবেন এবং শহীদ কথাগুলোকে পৌঁছিয়ে দিবেন যাতে করে আমাদের দেশের লোকগুলোকে আল্লাহ তালা বেদাৎ থেকে সেরেক থেকে উদ্ধার করে তাহিদের উপর নিয়ে আসেন سبحانك اللهم و بحمدك أشهد لا إله إلا أنت أستغفرك و أتوب